السلام عليكم ورحمه الله আপনারা শুনছেন দাওলাতুল ইসলামিয়া বা আয়াতকোর কর্তৃক ঘোষিত খিলাফতের সাম্প্রতিক আলোচনা নিয়ে উস্তাদ আহমদ নামিল হাফিজাুল্লাহর দর্স খিলাফত দাবি ও বাস্তবতা চার পর্বের দর্সের এটি দ্বিতীয় পর্ব এই পর্বে থাকছে আহলুল হলি ওয়াল আদ্দের সংস্কার ব্যাপারে সঠিক ও গ্রহণযোগ্য মত খলিফা হওয়ার খলিফা দায়িত্বসমূহ খলিফার উপর জনগণের হকসমূহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা লাকা আলহামদু কুল্লু ওয়া লাকা আশ- শুকরু কুল্লু ওয়া ইলাইকা আহলুন আনতু আহমদ واهلن ان كنت تطاع اكل الحمد حتى ترضى ولك الحمد اذا رضيت ولك الحمد بعد الرضا اللهم صل على محمد بعدد من صلى وصام و بعدد من قال وقام و بعدد كل معلوم لك কত মজলিসে আমরা আলোচনা করেছিলাম আহলুল হালি ওয়াল আকদির সংখ্যা নিয়ে অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার জন্য কতজন আহলুল এ ব্যাপারে আমরা উন্মতের মত উল্লেখ করেছিলাম কারো কারো মতে পুরো উন্মতের ঐক্যমত আবশ্যক কারো কারো মতে সকল আহলুল হাল্লি ও ঐক্যমত আবশ্যক কারো কারো মতে জমি ও লাকদীর ঐক্যমত আবশ্যক কারো কারো মতে ওই সমস্ত আহলুল হাল্লি ও লাকদির ঐক্যমত আবশ্যক যাদের জন্য একত্রিত হওয়া সহজ তাহলে আমরা অনেকগুলো মত পেলাম এখন প্রশ্ন হলো সঠিক বা রাজে মত কোনটা গ্রহণযোগ্য মত কোনটা এতগুলো মতের মত যদি আমরা গ্রহণযোগ্য মত এগুলোর মধ্যে দেখতে চাই নসুসের আলোকে এবং আমাদের মুস্তাহিদিনের কথা অনুসারে যেটা গ্রহণযোগ্য মত সেটা হচ্ছে সকল উন্মতেরও ঐক্যমত আবশ্যক নয় সকল আহলুল হ্যালি ও লাকিরও ঐক্যমত আবশ্যক নয় তবে জুমহুর আহলুল হেল্লি ও লাকদির ঐক্যমত কি করতে হবে হবে তা আমরা মনে করি কোনটা আহলুল আহ্লি ওয়াল্লা আকদির ঐক্যমত লাগবে প্রমাণ এক নম্বর দলিল দেখেন যে এই মতটা যারা ব্যক্ত করেছেন এই মতটা কার সাথে মিলে রসুল্লাহ সাল্লামের সুননার সাথে আশ্রয় স্থল চাও তারা যেন জামাত কি করে আঁকড় ধরে থাকে কারণ শয়তান কয়জনের সাথে একজন দুইজন হলে শয়তান একটু কি হয়ে যায় দূরে যায় এখানে উম্মত আদেশ দেওয়া হচ্ছে কার সাথে থাকতে জামাতের সাথে থাকতে আর জামাতু তো যারা উদ্দেশ্য হচ্ছে কি সঠিক মতের উপর যারা কি আছেন ব্যক্ত আছেন সুতরাং এই হাদিসের সাথে মেলেই যে আহলুল এরাই হাল্লিবাল মূল ব্যক্তি বর্গ। জামার মূল এরা এদের যদি বেশিরভাগই কি করে নিমত পোষণ করে একমত না থাকে তাহলে দেখা যায় এটা জামার সাথে থাকা হলো না জামার বাইরে মত হলো এবং তাদের মতের বাইরে যা যদি করা হয় তাহলে এটা জামার ভিতরে হলো না বরং কোথায় যাওয়া হলো বাইরে যাওয়া হলো আর একাধিক হাদিস রয়েছে এই মঠটা মিল্লাম আলোচনা করবো আলী রাহু আনহু এই চারজন তাদের খেলাফতটা হল খিলাফত আলামিন এটা একাধিক নুসুস থেকে কি প্রমাণিত সামনে আমরা ইনশাল আলোচনা করব। এই চার খলিফার মধ্যে চতুর্থ নম্বর খলিফা আলী রাজি তার সময় কি পুরো সকলের একমত ছিল সকল ছিল ছিল না কিন্তু জম্বুর আহলুল হাল্লি আকদের জমুরাকে কি করেছিলেন বায়া দিয়েছিলেন সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে নুসুসের আলোকে সুনার আলোকে যে কি খলিফা নির্বাচন হওয়ার জন্য কি শর্ত না পুরো উন্মত সকল জমি রাজী এই যে হাল্লি এর ঐক্যমত আবশ্যক বা এই মত গ্রহণযোগ্য এ কারণে এই মতার ব্যাপারে সাহায্য কি আছে কি আছে ঐক্যমত আবশ্যক কেউ কে বলতেছেন জমুর সকল আহলুল হাল্লি আলাকিমতা আর কেউ কে বলতেছেন কার ঐক্যমত আবশ্যক জমুর আহলুল হাল্লিবাল লাগ্ ঐক্যমতা আবসক এর নিচে কেউ কি করেননি বলেননি সুতরাং জমু রহলুল হালে কি লাগবে এবং এটা আমরা পাই যে ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাজিস একদিন আব্দুর রহমান বিন আফ রাহ আনহু অমর রাজ নিকটে এসে একজন ব্যক্তির ব্যাপারে বলতে লাগলো যে বলতেছিল যদি অমর রাজ আনহু মৃত্যুবরণ করে তাহলে আমি অমুক কে কি করবো বায়াত দিব আল্লাহ শপথ আবতন বায় আকস্মিকতা ছিল না উনি সে বলতেছিল যেহেতু আবু কে বায় দিয়ে দিছে অমর রাজন দিয়ে দিচ্ছে সুতরাং যদি কে মারা যায় আমি একজন এই কথাটা আব্দুর রহমান এবং তিনি বললেন ইনশা আল্লাহ আমি সন্ধ্যাবেলা সামনে দাঁড়াবো মেম্বারে দাঁড়াবো এবং তাদেরকে সতর্ক করবো সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা মানুষদের অধিকার কি করতে চাচ্ছে যাই হোক অতবার গ্রামের সামনে দিচ্ছিলেন বর্ণনা করতেছেন তিনি বললেন আল্য়া সাথে কি করো না অনুসরণ ওই খলিফার অনুসরণ করো না ওই খলিফার যে অনুসারী আছে তারও কি করোনা অনুসরণ করো না তালা যে যারা এটা করতেছে নিজেদেরকে হত্যা করার জন্য কি করতে আগ বাড়িয়ে দিতে অর্থাৎ এর কারণে তাদেরকে কি করে ফেলা হবে হত্যা করা হবে তারা এই মানে তারা এই বায়াটা দিচ্ছে মানে বলতেছেন উল্টু আমি বলি এই ঘটনা থেকে যেটা বুঝে আসে এখানে কি অস্বীকার বা প্রত্যাখ্যানটা ছিল ইন্নামা হুয়া আলা ওই ব্যক্তির ব্যাপারে সামনে মসজিদে নবীতে মসজিদে নবীতে সাহাবিদের সামনে বললেন যে কি যে ব্যক্তি মুসলিমদের সাথে মাশোরা করা ব্যতীত কাউকে কি করে বায়াত দেয় তোমরা তাদের কি করোনা অনুসরণ করোনা কাদের সামনে সকল সাহাবি এবং সকল সাহাবি এই মঠটাকে মুসলিমের সাথে কি করা মাস করা মুসলিমদের সাথে মাসরা করবে করবে প্রত্যেকটা মুসলিমের সাথে তার কি করা মাসরা করবে না কারণ মুসলিমদের যারা প্রতিনিধি আছে আলামা মুস্তাহিদ এবং আহ সাউকা তাদের সাথে কি করবে মাসরা করবে আর শুরতের হুকুম কিসের উপর হয় গালেবের উপর হয় এক দুজন বাদ গেলে যে কি হয়ে যাবে হুকুমটা বাতিল হয়ে যাবে না যদি থাকে তাহলে সেটাই কি ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে জমুর আহ আবদির মতটাই কি মত গ্রহণযোগ্য মত একই ভাবে যখন আসমান রাজ শাহাদ বর্ণ করলেন এবং সাহাবে কার কাছে গেলেন আলী রাজ আনহু কাছে গেলেন যে বললেন তাকে বায়াত দেওয়ার জন্য কি করতে লাগলেন পীড়াপি মানে বায়াত নেওয়ার জন্য আমি কি হব সাহায্যকারী হব এটাই আমার কাছে উত্তম তোমাদের আমির হওয়ার তোমাদের আমির হওয়ার তোমাদের রাজির সাহায্যকারী হব এটাই আমার কাছে কি উত্তম লোকেরা সাহিরা বলল না আলী তাহলে এখানে না কোথায় যে হবে মসজিদে নব বিতে মসজিদে যে হবে আমারটা গোপনে হবে না এবং ছয় শত ছিয়ানব্বই সন জৈয়দ জৈয়দ সনতে এই আসারটা কি হয়েছে বর্ণিত হয়েছে যে আলী রাজনু নিজেও বলতেছেন কি মুসলিমদের সন্তুষ্টি ব্যতীত এবং প্রকাশ্য ছাড়া আমার বায়ার কি হবে না তাহলে এখান থেকেও বোঝা যায় যে সাহাবিদের মত অরম রকমের মত ছিল মুসলিমদের সন্তুষ্টি আর তাহলে আমরা কয় নম্বর দলিল উল্লেখ করলাম তিন নম্বর দলিল চার নম্বর দলিল যারা মহাক ওলামা এবং ফতাহ রয়েছেন তারা কোন মঠটাকে কি বলেছেন এই মঠটাকে সঠিক বলেছেন খন্ড নম্বর এক খ্রিস্ট নম্বর তেইশ এভাবে আল্লাহ ইবনে তেমন শেখুল ইসলাম বলেন যদি ধরে নেয়া হয় অন্যান্য সাহাবিরা বায়াত দেয়া থাকে কি থাকে ইমামান বিদা এর ফলে আবু বকরতলানু কি হতে পারবে না হলিফা হতে পারবে না কে বায়াত দিছে তার সাথে আরো একদল কি করছেন না দেয় অমর এবং সাহাবা কাদের বায়াতের মাধ্যমে জুমহর সাহাবার বায়াতের মাধ্যমে আল্লাহ আহলুল কুদরতি ও সৌকা যারাই হলো কি আহলুল কুদরতি ও সৌকাতি ক্ষমতা ও শক্তিমাত্তার অধিকারী ভাই তাহলে এই মতটা কে ব্যক্ত করলেন আল্লাহ ব্যক্ত করছেন ইমামতের ক্ষেত্রে যে ইজমা শর্ত এখানে এক জনের পিছনে থাকাটা কিনা এই ইজমাটা সমস্যা নেই অর্থাৎ ইমামতের ক্ষেত্রে যে ইজমা দরকার খলিফা নির্বাচনের ক্ষেত্রে যে ইজমা এখানে যদি এক দুইজন কি থাকে পিছনে থাকে তাহলে ইসমা নষ্ট হয়ে গেছে এমনটা কি নয় লাম তান নয়া যদি এমনটা হয় তাহলে কখনো কি হবে না নির্বাচনে হবে না তাহলে উনি বলতেছেন যে হ্যাঁ মর্ গ্রহণযোগ্য যে ইজমা অর্থাৎ গ্রহণযোগ্য যে মর্টা আছে ক্ষেত্রে ইমামতের ক্ষেত্রে ইজমা অবশ্য ক্ষেত্রে এক দুজন যদি কি করে ग्रहण जो्य होनाफ कर विवरीत हो गये बलाफ हि एक विषय क्षेत्र तब शर्त की करे, তিনি জামার সাথে থাকা কেননা আল্লাহ জামাতের সাথে কিতাব আছে খন্ডন একশো তেতাল্লিশের মধ্যে তিনি করছেন এই মতটা ব্যক্ত করেছেন অনেক বড় একজন ফকির তিনি বর্ণনা করছেন জেনে রাখো আন্নাল হাদিফুল্লু আলাসলিম হাদিফ প্রমাণ করে যে এখান থেকে যে আন্নাল হাদিসমিন এখানে গ্রহযোগ্য হচ্ছে যে মুসলিমদের জামাতের কত অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের এক থাকা হাদিস হাদিস প্রমাণ করতেছে যে এখান থেকে যে বিষয়টা পাওয়া যাচ্ছে হাদিস থেকে যে জিনিসটা প্রমাণ করতেছে সেটা হচ্ছে মুসলিম জামাতের অধিকাংশ মানুষ থাকতে হবে একমত থাকতে হবে হালাউ বা যদি কয়জন ব্যক্তি বেয়ার দেয় একজন ব্যক্তি আও ইনান অথবা দুইজন তিনজনুল হালি অথবা কারাবায় দেয় আহলুল হালুকুল বাড়ি খন্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর চুয়ত্তরের মধ্যে এটা কে পড়তেছেন আমরা ग्रहण अनेक अनेक कैक जन फिर आलोचना जी जम्हूर आल्ली ना कर दें खिलाफतर उदेश्य होने মাকসাদের শরীয়ত এখানে কি কেন খলিফা নির্বাচনের ক্ষেত্রে শর্ত না করে কি বলে ওলামায় মুস্তাহিদিন এবং কাদেরকে উমারা এবং ওলামা কারণ মানুষ তবে অনুসরণ করে কয় ধরনের ব্যক্তিদের দুই ধরনের উম্মতে যারা উমারা আছে এবং যারা কি আছেন ওলামা আছেন एडड़ाओ कि नेतृत्व जम्मद जर अनुसरण करमत ना तो उम्मद के परिचालन जोग्यता থাকবে না খেলাফতের যে উদ্দেশ্য সেটা কোনোভাবেই কি হবে না আল্লাহ ইবনে তেমনটা আহার নিকটে আলিহা খেলাফটটা সাব্যস্ত হবে শক্তি নেতৃত্ব বর্গের শক্তিশালীদের কিসের মাধ্যমে একমতের কারণে আলীহা কোন ব্যক্তি হলিফা হতে পারবে না যতক্ষণ না কেননা ইমামতের উদ্দেশ্য হল ইন্নামা ইয়াহসুল কুদরতিয়া সুলতান খেলাফতের উদ্দেশ্যে অর্জিত হয় কিছুর মাধ্যমে প্রভাব এবং শক্তির মাধ্যমে বিহাল কুদ্রা। সুলতান যদি এমন বেড়া প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে এই জন্য মা আলাম মুরুবি মা সিয়াহ ইমামত বলতেছেন যার শক্তিমাতা এবং প্রভাব প্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে সে খেলাফতের উদ্দেশ্য কি করতে পারবে সেই হবে কি ওই উল উল যার যার আনুগত্যের ব্যাপারে করেছেন আদেশ দিয়েছেন যদি সে আল্লাহর অবাধ্য কোন আদেশ না দেয় ফাল ইমামত মুলকুনা সুলতান খেলাফতের একটা কি কর্তৃত্ব এবং ক্ষমতার মিনহাজুস্না আকদের ঐক্যমত আবশ্যক জরুরি এগুলো নিয়ে আলোচনা করলাম এবার ইনশাল্লাহ আমরা আলোচনা করি খলিফা হওয়ার জন্য শর্ত সমূহ কি কি অর্থাৎ কোন কোন শর্ত থাকলে একজন ব্যক্তি কি হতে পারবে খলিফা হতে পারবে खलिफा हार व्यक्ति जोग्यता प्रमाणित शर्त मुस्लिम हवा मनसुस चार नम्बर पुरुष हवा महिला खलिफा हाथ पा ननसुस पांच नम्बर आदालत ठीक थका आदल ঠিক থাকা অর্থাৎ না হওয়া এটা মনসুস আলাই এর উপর নসের থেকে যে গোলামরা কি হতে পারবে না হতে পারবে না সাত নম্বর করাইশি হওয়া সাত নম্বর মনসুস আলাই এর উপরও কি আছে নস্যমান আছে আট নম্বর খলিফা হতে নিজেই সচেষ্ট না হওয়া চেয়ে না নেয়া এটা তবে যা বলেছেন যে কেউ যদি তাকে খলিফা হতে নিজেই কি না হওয়া সচেষ্ট না হওয়া চেয়ে না নেয়া নয় নম্বর শারীরিক ও অভ্যন্তরীণ উপযুক্ততা সুস্থতা থাকা দশ নম্বর মুজতাহিদ হওয়া দশ নম্বর আচ্ছা নয় নম্বর হচ্ছে শারীরিক कारो कारो मत शर्त कारो कारो मे की शर्त नए मोटामुटी ओलामागन जो शर्त गो वना दस ट्र मध्य कि है आम सुलतानिया मध्य देखते खुली पार्जन शर्त कई गलो दस नम्बर मुस्लिम हवाई नम्बर प्राप्त हवा तीन नम्बर सुस्थ मस्तिष्क हवा चार नंबर पुरुष हवा पांच नम्बर आगाल ठीक थका छह नम्बर स्वधीन हवा गोलाब ना हवा সাত নম্বর কোরআশীয় হওয়া আট নম্বর খলিফা হতে নিজেই সচেষ্ট না হওয়া চেয়ে না নেয়া নয় নম্বর শারীরিক ও আভ্যন্তরীণ সুস্থতা থাকা ১০ নম্বর মুজতাহিদ হওয়া এরপর আমরা আলোচনা করি খলিফার দায়িত্ব সমূহ কি কি একজন খলিফা হবেন তার কাজ কি আসলে খলিফা নির্বাচন করার পর খলিফার কাজ কি কি কারণে খলিফা নির্বাচন করা হচ্ছে খলিফার দায়িত্ব দশটি কয়টি ১০টি এক নম্বর আলা উসুল উম্মা एक नम्बर दिन के मूलीति मूल नीति गुरु बेपारे एक सहकार दिन हेफाजत करा संरक्षण करते अर्थात दिन जो आक्रमणगुल आसन जो उदाहरण स्व बोलते हदीस रसुल्ला हदीसर हेफाजत একটা দায়িত্ব হলো কিভাবে করবে যেগুলো হাদিস হাদিস না এগুলো থেকে হেফাজত করতে হবে এটা একটা বিষয় এইরকম আর কি দিনের মূলনীতি সহ দিনের মধ্যে যাতে কোনো গুলু প্রবেশ না করে কোনো ইভা প্রবেশ না করে পূর্ণ দিনকে তার কি করতে হবে সংরক্ষণ করতে হবে তার মূলনীতি গুলো সহকারে তার দুই নম্বরের দায়িত্ব খলিফার তনাসান বইনাল মতান বিবাদমান ব্যক্তিদের মাঝে আল্লাহ তালার বিধান বাস্তবায়ন করা কার্যকর করা এবং দুই পক্ষের ঝগড়া কি করা করাসন করা অর্থাৎ কখনো যদি দুই হয় তাদের আল্লাহ করবে বাস্তবায়ন করবে। এবং কখনো যদি কি হয় বিবাদ ঝগড়া শুরু হয় তাহলে সেটা মিটিয়ে দিবে খলিফার তিন নম্বর দায়িত্ব হেমায়তুল বেলা হারিম ইসলামী ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা ইজ্জতের হেফাজত করা সম্মানী বিষয়গুলোর কি করা হেফাজত করা ইসলামী ভূখণ্ড গুলোর হেফাজত করবে এবং সম্মানী ইজ্জত এবং সম্মানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর তার কি করা হেফাজত করা তার দায়িত্ব মুসলিমদের ভূখণ্ডগুলো আছে সবগুলোর কাবা বেতুল আকসাহ এই ধরনের মসজিদ এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কি করতে হবে হেফাজত করা এটা কার দায়িত্ব খলিফার তিন নম্বর দায়িত্ব খালিফার চার নম্বর দায়িত্ব একামাতুল হদুদ কি প্রতিষ্ঠা করতে হবে যেগুলো আল্লাহ চুরি করার বিধান মদ খাওয়ার বিধান জেনা করলে যে বিধান এগুলো তাকে কি করতে হবে হুদুদ গুলো তাকে প্রতিষ্ঠা করতে হবে এটা করা নম্বর চার নম্বর পাঁচ নম্বর দায়িত্ব তাহসিন प्रतिरोधक प्रतरक्षा शक्ति मध्यम सीमान गुरु की हेफाजत करतेमी भूखंड सीमान गुरी करते हेफाजत करते खलिफार पांच नम्बर दायित्व एक खलिफार छय नम्बर दायित्व हम आदम इ दावा কাউকে দাওয়াত দেযা হলো কিন্তু তারপরে কি করে না ইসলাম গ্রহণ করে না তার বিরুদ্ধে একজন খলিফার দায়িত্ব জেবায়তুল অর্থাৎ কি করা আদায় করা এগুলো কার দায়িত্ব খলিফার দায়িত্ব আট নম্বর দায়িত্ব কার পণ্য অপচয় করা ব্যতীত বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করা এবং সঠিক সময়ে এই ভাতা কি করা প্রদান করা আগে পরে না করে সঠিক সময়ে কি করা প্রদান করা যারা সরকারের কর্মচারী থাকবেন খেলাফতের অথবা যারা দারিদ্র থাকবে এই ধরনের মুসলিমদেরকে বাইতুল মাল থেকে তাদের জন্য নির্ধারণ ভাতা নির্ধারণ করে দিতে হবে উন্মতের মধ্যে যারা দারিদ্র আছেন যারা বিভিন্ন অলাবাদের জন্য জন্য এবং সঠিক ভাতাটা পৌঁছে দিতে হবে নয় নম্বর দায়িত্ব ইস্তিকাউল উমানা বা তাকলিহুল নোসাহা বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীদেরকে দায়িত্বে নিয়োগ করা অর্থাৎ যোগ্য ব্যক্তিকে কি করা দায়িত্বে নিয়োগ করা বিশ্বস্ত ব্যক্তিদেরকে দায়িত্বে কি করা নিয়োগ করা উন্মাত দশ নম্বর যে দায়িত্ব স্বয়ং নিজেই উন্মতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কি থাকতে হবে স্বয়ং নিজেকে উপস্থিত থেকে প্রকাশ্য ভাবে কি করতে হবে কর্ম করতে পারে যাতে সে সজাগ থেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে একজন খলিফার দায়িত্ব কয়টা গেল দশটা দায়িত্ব এই দশটি দায়িত্ব একজন খলিফার এটা আপনারা দেখতে পেন্লা কাম সুলতানিয়া মা ওদি রহেমা এখন আমরা আলোচনা করব যে উন্মতের हक की खीफार ऊपर उन्मत जनगणर हक खलिफार्टी एक खलिफार ऊपर जनगण मी जनगणर स्थायी भाव बसबास्ट कर दे जनगण की स्थायी बसबाशन व्यवस्था कर दे क्या दायित्व তারা যেখানে অবস্থান করবে এখানে দুই নম্বর দায়িত্ব তার কি জনগণের হক কি যে খলিফা তাদের বাসস্থলে এবং কর্মস্থলের নিরাপত্তা কি করবে নিশ্চিত করবে তাদের সফরের নিরাপত্তা নিশ্চিত করবে এটা কয় নম্বর দায়িত্ব খলিফা দুই নম্বর দায়িত্ব হক তার তিন নম্বর হক করতে হবে জনগণের ক্ষতি হয় এমন সব জিনিসকে রুখতে হবে এটা কার দায়িত্ব খলিফার দায়িত্ব তিন নম্বর খলিফার চার নম্বর দায়িত্ব ইস্তেমাল এবং ন্যায় পরায়ণদেরকে তাদের কি করা দায়িত্বশীল নিয়োগ করতে হবে মধ্যে যদি ঝগড়া হয় যে বিশ্বের এই খলিফার উপর আবশ্যক হলো বিশ্বরে এই এবং ময়ামালের ক্ষেত্রে সেই যে ওয়াজিবগুলো আছে পালনের ব্যবস্থা করে দিতে হবে জনগণকে সেগুলো বাস্তবায়ন করতে হবে অর্থাৎ যাতে জনগণ কি করে এই বাদত এবং মহামালাতের ক্ষেত্রে সেই বিধানগুলো পালন করে সাত নম্বর যে আল্লাহ তালুদ কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের মধ্যে আল্লাহর সেগুলো কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ এটা জনগণের হক খলিফা জনগণের মধ্যে কি করবে এই চেষ্টা করবে আট নম্বর আমিমাসা আর কিম যে তাদের পথ এবং তাদের যেটা আগে আলোচনা গেল সফরের রাস্তাটা কি করতে হবে নিরাপদ করে নিশ্চিত করা পানির সংরক্ষণ করা এই ধরনের এই ধরনের বর্তমান অবস্থানের যে আরো ভিন্নতা এই সবগুলো দায়িত্ব খলিফার এগুলো তার করতে হবে দশ নম্বর খলিফার দায়িত্ব হচ্ছে জনগণের শিক্ষা এবং দীক্ষার ব্যবস্থা করতে হবে দিনী ক্ষেত্রে কর্মক্ষেত্রে শিল্প উপার্জন অন্যান্য সকল ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী জনগণের শিক্ষা এবং দীক্ষার কি করে দিতে হবে ব্যবস্থা করে দিতে হবে কয়টা দায়িত্ব দশটা দায়িত্ব জনগণের হা কয়টা আমরা খলিফা হার জন্য শর্ত কয়টা দশটা খলিফার দায়িত্ব কয়টা দশটা জনগণের হা খলিফার উপর কয়টা দশটা সোহান ইনশাআল্লাহ আগামী পর্বে থাকছে সুন্ডার আলোকে খিলাফত যুগ খিলাফত কে ফিরিয়ে আনতে কুরবানি দাওলার পক্ষ থেকে ঘোষিত খিলাফত কি প্রকৃত খিলাফত আর এর উপর কি বায়াত দেওয়া আমাদের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এছাড়া থাকছে বায়াত ওয়াজিব না হওয়ার কারণ সমূহের মধ্যে তিনটি কারণের বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকবেন ইনশাল